অজিতেষ নিজে যে কথা বলতো পরে দেখা যায় নিজেই সেগুলো ভাঙছে নিজেই আবার ছবি করতে যাচ্ছে নিজেই হ্যাঁ এইগুলো করছে তারপরে ওর কতগুলো ছিল যে সিচুয়েশান ট্যাকল করতে গিয়ে সরাসরি কথা বল মানে আমি কিছু খোলাখুলি না করে কিছু কায়দা লেলি দিকে দিয়ে কিছু বলা হয়তো এগুলো ধরতে পারতাম আমরা ছিল না ফেল হ্যাঁ অনেকেই লেলি দিকে দিয়ে হয়তো বলার লোক বলার রিভিউ মিটিং আমি বলছি আর একটা খুব কাঁচা ব্যাপারের সময় আমি হয়তো থাকবো না যখন দিয়ে হবে কিন্তু ধরুন আহ সত্যজিৎ তখন মাধবী ছিল মাধুরীর ব্যাপারে অজিতেশ বলতো যে এরকম হ্যাঁ দিন হঠাৎ বলবো দলে আমার মনে হয় কি জানেন ওই রকম যদি চারলতার মতো রোল করতে হয় এবং তার পরবর্তীকালে দেখা গেল এবং বুঝলাম কৌশল গুলো এগুলো খুব মানে লাগতো কেন এখন ফোলাফুলি করে এবং কিংবা কেউ তখন মানে ভীষণ কষ্ট হতো ভীষণ অর্থাৎ যা বলে সেটা হ্যাঁ রয়েছে তারপরে অজিদেশ মানে বলতে খারাপ লাগছে আজকে ওই দেশ নেই ওই অনেকগুলো ব্যাপার অর্থনৈতিক ব্যাপারেও খুব একটা আমি বলবো না খুব দারিদ্র ছিল মানে হ্যাঁ কিন্তু ওই যে তখন টাকা আসতে আরম্ভ করলো ছিলেন আমাদের অ্যাকাউন্ট সমুদ্র টেস্ট হতো না মানে থেকে যেগুলো থেকে আমি পরে আমার দলে যে বছর বছর একেবারে অন ডেট একেবারে এবং আমি নিজে ঠিক করে নিচ্ছিলাম যে আমি কতগুলো ব্যবহার করবো না এখন নম্বর কোনো ইয়ে করবো না টাকা পয়সা হ্যান্ডেল করব না জীবনে ব্যারার হবো না জীবনে দলের আমার স্ত্রীকে অভিনয় করতে দেবো না অন্যদের সামল বসে করেছিলাম আপনার দলে করবো সমাজে কিন্তু আমাদের ঠিকভাবে কিংবা বেঠিকভাবেও এই নিয়ে কথা বলতে পারে এই সমস্ত ঘটনাগুলো হয় দেখেছি এইগুলো কতগুলো লোন করে রেখেছিলাম দেখে দেখতাম জানি না কেউ মেরেছে টাকা পয়সা ছুট করেছে সেটা আমি বলছি কিন্তু একটা সন্দেহ আসতো এমন আলোচনা এগুলো মনে হয় যে এখন যেগুলো আমাদের ওই এই ব্যাপারটা করতাম না তো আমরা বলতাম তো ওই যে সেই আবার সবাই সমান সবাই সমান সরস্বতী মন্দির সরস্বতী নয় হ্যাঁ ক্ষা তো তাই নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে দুর্বলতা আছে অজিতেশ্বেরও ছিল হ্যাঁ সত্যেন বাবু পরবর্তীকালে তো মায়াকে বিয়ে করতে চেয়েছিল এবং প্রায় স্থির হয়ে গিয়েছিল আকর্ষণ ঘটনা মারা গেলেন হলো না কিন্তু महेश महेश ভালো অর্গানাইজার থাকা সত্ত্বেও স্টুপ মানে অনেক ব্যাপারে স্টুপি বোকার ব্যাপার স্যাপার ছিল হ্যাঁ ইন্টেলেকচুয়াল সাজতে চাইতো কিন্তু একদমই কিছু মানে শিক্ষা দীক্ষার দিক থেকে কমিয়েছিল হ্যাঁ সে নিয়ে গ্রাজ ছিল এইরকম গ্রাজগুলো নিয়ে চিনু ফিল দুধ হয় এই রকম নিয়ে একটা হতে আরম্ভ করলো এবং আমাকে মানে যখন এরা এই চারধারের এইটা এবং কি হয় তখন সবাই যখন আসে তখন আমার কাছে তখন তো একটা লিডার মনে হয় আমি একটা লিডার হ্যাঁ প্রতিবাদ আমাকেই করতে হবে আমি যদিও লিডার ছিলাম না লিডার সত্যেন বাবুই ছিলেন কিন্তু আমার কেন মনে হলো যে হ্যাঁ এই সমস্ত ইস্যুতে সত্যেন বাবু পাশে দাঁড়ানো দরকার সত্যেন কারণ অ্যাট দ্যাট পয়েন্ট অজিতেশ ওয়াজ ভেরি কারেক্ট সবচেয়ে ক্ষতি যদি কারোর থাকে হ্যাঁ মনে হয় বাইরে থেকে যে আমি সবচেয়ে বেশি লুজ করলাম আমি নান্দিকারে তখন অজিতেশের কনফিডেন্সে হ্যাঁ মানে অজিতেশ প্রায় নেক্সট টু হিম আমাকে প্রেস করেছে সাংগঠনিক ক্ষেত্রে রুদ্র তখন অজিতেশের কাছে কাছের লোক নয় হ্যাঁ এবং রুদ্র ওই চালিয়াতি রুদ্রেয়ে বসতো আমাদের এবং আরেকটা লেভেল যেটা ওই সময় আমার অজিতের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে ঠিক ভাঙার পর পর সময় খুবই কথা হয়েছে আমার বাড়িতে এসছে আমি ও কিন্তু মোটামুটি তখন হিসেবে ছিল যে ইন টার্মস অফ থিয়েটার এবং অজিত কোনো কোনো ব্যাপারে প্রচন্ড রুটলেস হতে পারত ছিল যে সত্যিন বা মহেশ বা তাপসী এরা কেউ এমন কিছু ইম্পর্টেন্ট লোক আমার থিয়েটারে নয় ওরা থাকে কি নেই কিছু এসে জানে তাহলে মানুষ হিসেবে ওদের ভ্যালু থাকে অজয় অ্যান্ড চিনু ওর খুব ক্লিয়ার একটা হিসেব ছিল ওদের সিনেমাতে পেয়েছি সো আজকে হোক কালকে হোক দে আমি যা করতে পারছি না যা করতে চাইছি যা করতে পারি কিন্তু আই লুজ উইথ বিভাস কারণ বিভাষের ব্যাপারে ডিপেন্ড করতে শুরু করছিলাম এই সময় বিভাষে চলে যাওয়াটা অব দ্য হোল গ্রুপ একটা মা ভালো আমি সবচেয়ে বেশি লুজ করলাম কারণ আমি সবচেয়ে বেশি এত অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছিলাম এবং থাকলে আরো অনেক কিছু পেতাম কিন্তু আমার একটা যেটা তাতে কোন মানে অজিত যে থিয়েটারটা করছে যে নাটক করছে বা যে করছে সেটা নিয়ে বিরোধের কোন ব্যাপার ছিল না বললাম শান্তনু দাস যেমন অজিতেশ বাবুকে গিয়ে বলেছে আপনার সঙ্গে আদর্শ নাটক নিয়ে নাট্যকারের সামনে নিয়ে উঠে অজিতেশ খুব স্ট্রংলি রিয়াক্ট করেছে বলে কিভাবে কি বলেছে চলেছে আমি স্বপ্নের মধ্যেও বলতে পারি না যে মঞ্জুরি আমের মঞ্জুরি নাটকটা আমার পছন্দ নয় খারাপ নাটক করা উচিত নয় এবং সন্ধানে ছোট ছুট্র যেটা নিয়ে অনেক লোকে অনেক কিছু বলে সেটা আমি মনে করি যে থিয়েটারের কাজ আমি বললাম আমি জেনে রাখবেন আমি স্বপ্নের মধ্যেও কখনো বলবো না যে মঞ্জুরি আমি মঞ্জুরি কিংবা নাটকের সঙ্গে মানে ওই দুটো যখন একা হ্যাঁ খারাপ নাটক এবং এই গ্রাউন্ডে আমি চলে আমি এখন এই ধরনের মানে বাজে কথা বলতে পারি আমার নাটকের আদর্শগত একদমই নয় সব মিলিয়ে আপনাকে তো বললাম তখনকার রাজনীতি হ্যাঁ সেই খাদ্য আন্দোলন সিপিএম এর তুঙ্গে হ্যাঁ এই যে ব্যাপারটা আমরা তখন সিপিএম এর সমর্থক আমরা তখন কঠোর আমরা তখন আর ওই এটা ফ্যাক হ্যাঁ আমরা ভাবি যে দেখলে অজিত কে খানিকটা একটু প্রফেশনাল বলে মনে হয় যেভাবে শুনলে কিন্তু বাইরের আইডিওলজিপাল রেসপন্সিবিলিটি আসা ওয়ার্কশপে যেটা হঠাৎ যে ভূমিকাটা আপনি এলেন সেটা নট বাই ইউর চার বাই খানিকটা বাকিদের ডিমান্ড বা প্রেশার প্রথম আপনি কাজ করলেন ললিতা উচ্চারণ ওটা ললিতা নাম দিয়ে করা হয়েছে তার মধ্যে সূক্ষ্ম বদমাইশি ছিল নব কবের ললিটা ক্ষোভ খাচ্ছে বাজারে এবং নাটকটা সত্যি আমাদের নাটকটাও মানে তখন তো অল্প বয়স তো তখন নানা রকম চ্যাংরামি নানা রকম মানে ইয়ে নেবার সাহস ছিল এখন করলে ওটা পারব না যে কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য লিখে দেবো নিচে তখন ললিতার কেবলমাত্র প্রাপ্ত জন্য সব মিলিয়ে একটা মানে ব্যবসায়িক মানে উদ্দেশ্যটা ক্যাচ করার দর্শক ক্যাচ করা বদমাইশিটা খুব মানে মাথায় কাজ করেছে এটা বোঝা এই দুটো নাটকের ক্ষেত্রে কিন্তু কোথাও মানে থিয়েটার ওয়ার্কশপের যে আলাদা একটা কোন স্বাতন্ত্র কোথাও আছে থিয়েটারের কোন বোধ আছে কোথাও কিন্তু মনে হতো যে ওই দুটো মোটামুটি নান্দিকারের चलते डिडेक्टोरियलेश क्षमता भांगिए जतानो जाए दो नाटक खूब एक फिलिंग आसे ना एमप्टेशनों न নাট্যকারের মঞ্জুরাল না যান সত্যি ধরুন হিন্দু মুসলমান এবং অথচ ওদের দেশের ওই সেনেটের টেনে প্রায় সেই ধরনটা রয়ে গেছে আমাদের দেশে পলিটিক্যাল লিডারের চেহারা অর্থে ঠিক আছে না খানিকটা তাড়াহুড়োর মধ্যে কাজ শুরু করে ফেলা দরকার ছিল না বিয়ে দাও আমাদের কিন্তু বাইরে থেকে কোথাও মনে হতো আমরা লিখে যে তখন যদি কোন মানে আমার যেটা মনে হয়েছিল মনে হয় আপনি একটা জায়গায় বোধহয় পরিচয় কোথাও এক বছরের সালতামি করতে গিয়ে हिंदू मुसलमान संगे और मेलानो खूब दूर हो विषय वस्तुर बेपारनभिक्शन जोर छोटे क्या कर जो विषय जेन्यनल सत्यम बाबू मैं दोजेंटार एक दरकार क्योंकि आधार्ट ठीक नधारटार जे आर शिल्प हिसेबे कत मेरा आनते हैं से बेपारोड़ी बलब मोजामिल से ठीक बुजते मैं नहीं प्रोडक्शन बेपारे प्रोडक्शन मैं ललिता इज ए ब्रेक फ्रम नानिकारोडाशन छायलो इज नो मलिता इज ए डेफिनेट ब्रेक ललिता के प्रभावित कर डिजाइन যে ওয়েস্টার্ন ফিল্ম দেখা ওয়েস্টার্ন থিয়েটার দেখা ওয়েস্টার্ন ব্যাপারটা যে আকৃষ্ট করে যে মনকে ওয়েস্টার্ন এই ব্যাপারটা যে মনকে আকৃষ্ট করে অজিতেশ কখনই সেইটা নয় গ্রাম এবং আমি নিজেকে সেই সেন্সে অনেক শহুরে মনে করি যদিও আমি শ্রীহট্ট বাসী মানে শ্রীহট্ট আমার জন্ম হ্যাঁ এবং আমি এক্সপোজ টু দিস ওয়ার্ল্ড থ্রু ডিফারেন্ট মানে আমার কলেজের জন্যই হোক Uh, Film Society जुन्नी हो, पुलकता ब्रोटाफ फ़र जुन्नी हो मने, formative period एक अने थाकार जुन्नी हो एबोम, Lolita ते, जे set decor ते का आरंबो कोरे Set decor ते का आरंबो कोरे, तार समस्तो शाज शज्या थे एबोम, अपना music एर भाबोहार शेटा तारूम, वैट पाचा लागते पा टक के अजीतेश hmm. hmm. hmm. ग्राम hmm. जे रहा मन पारे पिंटर बार्थडे मैं मान मान आधारे हाँ डिटेल्स खूब मजा लागे जो बो खूब मजा लागे समस्त कि सत्य क्योंकि क्या भयता आज অজানা ছিল কিন্তু আমি কিন্তু ললিতাতে আমি জানি না আমার মাথায় বরঞ্চ বেশি এই বিদেশি আনা ব্যাপারটা ললিতা কিন্তু অতটা হয়তো হতে পারে যেটা বলছি যে ললিতাতে যে অন্য জিনিসগুলো আমার পক্ষে লক্ষ্য করা খুবই হয় বরং আমার পক্ষে কিন্তু অনেক সুবিধা হয় হাঁড়ি ফাঁটি নাটক কিন্তু অসাধারণ একটা এবং রিয়েলি ভেরি স্মার্ট জ্যাজি যে কথাটা বলছেন জ্যাজি তার মিউজিকের ইউজ তার মুভমেন্টের ইউজ এন্টায়ার একটা টোটাল স্টাইল ইমার্জ করে যেখানে হু রিয়েলি স্টুড এবং নাটক হিসেবে হয়তো মানে আগে দুটো নাটকের ওই বক্তব্য এমনকি শম্ভুবাবুর পুরো স্টাইলটা যদি যে পয়েন্টটা তুলছেন সেটাকে আমি ক্যারি অন করে বলবো শম্ভুবাবুর কিন্তু খুব গ্রাম বাইরে থেকে এসছে তার মধ্যে যখন কেটে যদি কখনো দেখতে চান বা যেটা রেডিওতে রেডিওতে শুনতে গেলে বোঝা যায় আক্কেবারে কিন্তু ওশার্জন রক্তকরবী এগুলো যখন রেডিওতে হয় তখন মত মানে হয় কারণ इट्स दी আক্কেবারে পুরো নো গ্রাম করে তার মধ্যে একটু 19th বাংলা টি একটু হয়েছে কিন্তু হোল ভিজুয়াল গেটা ওয়াজ কালিদাস কন্ট্রিবিউশন which is once again very urban, সেইটি কিন্তু বলতে গেলে আমার মানে কি বলবো নিজস্ব ভাবনা চিন্তা মানে সবচেয়ে বেশি প্রকাশ করার সুযোগ পেয়েছি করেছি এটা ঠিকই ফ্যাক্ট छायलो मैंने लाइन बहुत भलो जैगीसेशन पॉइंट छायल क्षेत्री करना ललितार एडप्टेशन जो छायलो बहुम क्षेत्र मैंने मुभमेंट टूमेंटर जगह ना मिलने तक हमारे नक्सल आंदोलन आरम्भ है hmm. तो भलोक मिलाना जो वोटार संगे नाम मिलने एक जगह नाम मिलने क्योंकि टोटाल जो अडपटेशन एम मन एडप्टेशन एकवेले क्योंकि भीषण भावे लोक के মজা কত চ্যাংরামি কতগুলো রসিকতা ওইগুলো এই বেশি নাটকটাকে জমিয়ে রাখত বেশি আহ কিন্তু মোটামুটি একটা কি বলবো একটা লেভেলে আমি খুব বড়ো কাজ বলব না কিন্তু একটা লেভেলে লোককে ইয়ে করতে এবং ছায়াল পপুলার প্রোডাকশন কিন্তু মানে খুব ভালো ব্রিলিয়ান আমি প্রোডাকশন কখনোই বলি না হ্যাঁ বরঞ্চ আমি বলব যে ললিতাতে অনেক বেশি প্রোডাকশন হিসেবে ললিতাতে অনেক বেশি আমার নিজস্ব প্রোডাকশনালি জকশনের ব্যাপার ছিল ললিতাতে অরিজিনালিটি ললিতাতে এবং হারিবাটিবার ব্যাপারে আপনি যেটা ঠিক বলেছিলেন রবীন্দ্রনাথ ভেঙে নিয়ে করেছি জঘন্য নাটকে ভেঙে নিয়ে করেছি রাজরক্তটা ভাঙিনি কিন্তু যা ছিল তার একদম অন্যরকম রূপ মঞ্চে দেখা যায় মোহিতের মহাকালীর ঠিক তাই সেটা যে রূপ পেতে পারে যার জন্য এই কয়েকটা নাটকে আবার আমি করেছি অনেক নাটক সেটাও আছে যেমন চাক ভাঙা মধুফুলি ফলো তার মধ্যে নাটকটাকে কি করে টান টান করে आईडिया वेर जिन होते जिनिफाटी प्रथम যে ললিতা ছায় কিন্তু দুটোতেই দেখা গেছে যে আপনারেক্টার প্রভাবলি আপনি প্রথম কাজ করছেন বলেও হয়তো অন দি ন্যাচারাল ক্যাপাসিটিস অফ দি অ্যাক্টার্স যাদের আপনি হাতে পেয়েছেন এবং তাদের কয়টা প্লাস পয়েন্টস আছে চিনু এদের খানিকটা ইউজ করে নেওয়া আমরা আপনাকে কখনো দেখি এটাও কিন্তু আসে এবং ওই খানিকটা ওই ওদের ইউজ করে কাজে লাগিয়ে চালিয়ে যাওয়ার ব্যাপারটা ভেঙে যায় সেই সুবেনীরে আপনার একটা লেখা বেরিয়েছিল দেখা দেখেছি আমরা ভেঙে চুরে তার অন্যরকম এবং চাকর মতো দুটোতেই দেখি এবং আপনি এখন লোক ব্যাক মানে অজিত যেমন একটা সময় একটা কথা বলতো এবং অজিতের অজিত অলসো বিলিভ মেন্ট ইট আমার মনে হয়েছে যেটা যে অজিত কিন্তু অনেকগুলো নাটক বেছে সেগুলো ততটা নাটকের জন্য নয় ততটা থিয়েটারের জন্য অর্থাৎ ফর্ম হিসেবে আমি আরেকটা ফর্ম নিয়ে কাজ করতে পারি করতে পারি অনেস্টলি ওটা বলতো এবং ওটা বোধহয় বিশ্বাসও করতো যে জন্য দুমদাম একটা নাটক থেকে আরেকটা নাটকে চলে যাওয়া ফর্মটাকে ভীষণ করতে এবং টোটাল কমিটমেন্ট টু দা থিয়েটার অফ ইট রাদার দেন আদার ভ্যালিস ঠিকই আমার ছিল কিন্তু তার মধ্যে হয়তো রাজনৈতিক বক্তব্য গুলো আমি মনে করতাম যে হ্যাঁ যার মধ্যে দিয়ে छ बोलते पर ठीक है ओके क्यों को बक्तव्य भारत बेसिव फर्म दिक्ट कम हो फर्मेर एक्सपेरिमेंट को फर्म भाग्य बसी है बक्तव्य भाग्य बसम एक भावना चिंता काचा भावे तक क्च होत क्यों जेनुन जी कथा एक बार अजिदेशर क्षेत्र जोटा छा जेटार जो আলটিমেটলি অনেক সাফার করতে হয়ে হয়েছে লেটলি এবং এখনো হচ্ছে যে আমি ওই দলগত চিন্তা একটু বিশ্বাস করতাম বেশি তাতে আমাকে অনেক সময় অনেক ব্যাপার ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো করে উঠতে পারিনি করতে পারিনি বাধা এসছে আমাকে ব্যক্তিগতভাবে যে কোনো সব চিরকাল হন্ট করে এবং মানে কাজ করার জন্য ভেতর থেকে তাড়া মারে সেটা হচ্ছে নানা ধরনের ব্যাপারে আমাকে ইন্টারেস্ট নানা ফর্মের নানা ফর্মের এক্সপেরিমেন্ট এবং নিত্য নতুন কারণ আমার এটা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন আপনি মানে আপনি নিজেই পয়েন্ট আউট করলেন যেটা আমি নিজেও মনে করি যে আমার এমন কি ছায়ালো ধরল ছায়ালো এক ধরনের ন্যাচারালিজমের ডিটেইলসে কাজ করা হাঁড়ি ফাটিবে একদম অন্যরকম রাজরক্তটা একদম অন্যরকম চাকভাঙাটা একদম অন্যরকম নরকটা একদম অন্যরকম মহাকালীর বাচ্চা আবার একদম অন্যরকম এবং আমার এটা খুবই মানে নানা রকমের কাজ করতে আমি কখনো নিজেকে যদি স্লাইটসকে বলে যে আপনার কিন্তু মুখ নাটকটার মতো মনে হলো তখনই আমার মন খারাপ হয়ে যায় নিজেকে আমি কখনো রিপিট করতে চাই না নিত্য নতুন এক্সপেরিমেন্টের দিকে আমার চিরকালীন ঝোঁক এবং তার জন্য অনেক ফেল করতে ফেল করেছি আমি সেটা করি না আমি মনে করি প্রত্যেকটাই আমার কোনটার জন্য আমি বিশ্বাস করি যে আমাদের মতো মানে এটি আমাদের কাজ গ্রুপ থিয়েটারের কাজ যদি যথার্থ शुदुम् एक निजोल नाटक दिए लोकर मनोरंजन करा अर्थ रोजगार कराट उद्देश्य नए